qara'u ilallahi allah huwal allah কাম হাহ তু মে মূ হাহি তু মে মা শ হর গো রিদ নে তু তো হো না মঙ্গে উর তকুল মি কু নিহা এখলাস বড় পাওয়ারফুল একটা সম্পদের নাম বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আল্লাহর জন্য দিস দশ হাজার টাকা দিয়ে তুমি একটা গরুর মধ্যে সাত ভাগের একটা অংশ নিলাম। জবাই দেওয়ার আগে আবার ভাগিরা হিসাব করে বলে আরো পনেরোশো লাগবে নিয়ে যা। সাড়ে তুমি গরুর মধ্যে না আমি বলবো না তোমার গুণা হয়েছে তবে এতটুকু বলবো এটা হয় নাই তোমার উচিত ছিল আমি গরুর কোরবানিতে আমি সাত অংশের একটা অংশ নিলাম সাড়ে এগারো হাজার টাকা চলে গেল আমার বংশে যদি গরিব থাকে আমি আরো পাঁচশো টাকা পকেট থেকে ফেব্রুয়ারি মাসে অজয় আসমু কোরবানির গোস্ত এখন কেন কয় হুজুর ই কোরবানির ঈদের আগের রাত্রে তিনটা ফিরিজ কিনছি টাইট করে ফেলছি সাফাল ধাক্কায় ফিরিজ কুনছি নাই একটা গরিবেরও দেই হুজুর মজা করে বরফের বস্তু খানি আমি কি হামরা। ইমাল জনাত কি পরেজ কি মকহযে হসল পর হেস কি মাকা দেওয়া সে হাসমান বগৈর জু আোহ এখলা সুত বগৈর জু আো ইখলা বরুবাদে জিন্দগি আহ সে নজরমান বরুবাদে জিন্দগি আহ সে নজর্মা আল্লাহর কাছে এমন কবুল হবে যে আমলের মধ্যে বিশুদ্ধ আর মহাব্বতে বলেন আল্লাহর জন্য করার নাম আহাদ। এক আল্লাহকে বিশ্বাস করার নাম তাও ঈদ এক আল্লাহকে মানার নাম এর বিপরীত শব্দের নাম শিখ বিপরীত শব্দের নাম শির চারগুন আমল আল্লাহর কাছে কবুল কথা হবে না কোন আছে দুই দল মিনাল জিন্ন জিন মানুষ শেতান এরা কি আমল সোর ইমান সর। জিন শান আর মানুষ শয়তান তাহলে বুঝা গেল মানুষ গোপন এবার আপনারা বুঝে থাকলে বলেন গোপন তো শত্রু বড় না প্রকাশ্যটা বড় গোপন ডাকি মানুষ গোপন কি মানুষ আল্লাহ কোরআনে বলেন শানের চক্রান্ত বড় দুর্বল ইন্দা মানুষের চক্রান্ত কঠিন মানুষের চক্রান্ত বড় কঠিন শয়তানের চক্রান্ত দুর্বল এটা জিকিরের ধাক্কা দিলে শয়তান পালা যায় পান্দা কোরআন করালে জিম শয়তান পালায় যায় কিন্তু মানুষ শয়তান জিকিরেও পালায় না আজানও পালায় না ময়ানও পালায় না কোরআন হতে পালায় না এই মানুষ শয়তান এর যদি তারাইতে চায় তাহলে তোমার একমাত্র ঢাল লাগবে মুরুব্বিও রাখো এরা আমল চোর মানুষের আমলা চুরি করে নিয়ে যায় আমলের ভেতরে ভেজাল ডুকায় ভেজাল কি ভেজাল বলে তিনটা ভেজাল দিয়ে নষ্ট করে দেয় চার গুণাল দিয়া তিনটা ভেজাল দিয়ে কি করে দেয় নষ্ট করে দেয় বুঝতে কষ্ট হয় চার গুণালা আমল আল্লাহর কাছে কবুল এই আমল নষ্ট করে কয়টা পদ্ধতিতে তিনটা কয় দল সরে দুই দল ছরে। জিন জিনিস মানুষ হয়ত নষ্ট করে তিনটা পদ্ধতি তিনটা আকাম করায় তিনটা অপরাধ করায় কয়েকটা অপরাধ করায় আপনার খুব দামি আমল আপনি এটাকে সংরক্ষণ করতে হবে চোর যেহেতু আছে পাহার ধার বানা হবে স্বর্ণ রাস্তায় কেউ ভলায় রাখে কই রাখে পকেটে ঘরের ভিতরে কেমনে রাখছে বলে চার রুমের ভিতরের এক রুম আর একটা মিনি তালা ছাড়া ওরে খোদা বিআই তালা এরপরে আবার ঘরের দরজায় তালা রুমের দরজায় তালা বাহিরে পাহাড় গেট একটা স্বর্ণ দামী সম্পদ এত ভাবে নামাজ পড়িস জিকির করি তসবি পুরি চার গুণ আলা আমল যদি না হয় এই আমলে চার গুণ না আমল কবুল হবে না কষ্ট করে যদি চারটা গুণ নিয়ে আমল করেন এটাকে সংরক্ষণ করা লাগবে চোর আছে দুই দল এই চোরেরা চুরি করে নিবে তিনটা অপরাধ করায় যত তিনটা অপরাধের মধ্যে এক নাম্বার অপরাধ হলো শিরক এক নাম্বার অপরাধ হলো শিব শিব বড় মারাত্মক গুণা আল্লাহ তা বলেন সব হবে না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 যারা শির করবে ওদের উপর জন্ন হারাম শিলকের কি নাম হারাত্মক শিখ কি জিনিস আল্লাহর জাগায় কাউকে বসানোর নাম আল্লাহর স্থানে কাউকে বসানোর নাম সির আল্লাহর ক্ষমতার ভাগ কাউকে দেওয়ার নাম সির এই সিরকের যারা অপরাধ করবে শির মারাত্ম আমার নবীর মতো দামিয়ার আর আছে কেউ খাজা মহিন উদ্দিন চিস্তি দামি বরফির আব্দুল কাদির জিনানি দামি অরে আল্লাহর বান্দা আমার নবী এত দামি আমার নবীকে আল্লাহ ধমকের সুরে বলেন হের সুর আপনা তোর সতর্ক করলাম আগের নীদেরকেও সতর্ক করেছি যদি করেন সব আমি মারাত্মক অপরাধ শিরকের গুনার কারণে আমলের কোন ওজন হবে না হাসরের ময়দান আমলের এই কথাগুলো কি দরকার আছে আমার দেখতে হবে না আন্দাজি কানে আঙ্গুল দিয়ে এরপরে কত সিল্লাইলে আসে কিছু স্লোগান দিলাম জি হাত চাই জি চাই স্লোগান তো কম না মায়ের ফেট থেকে আইসেই খালি সাইজ করতেছে যে হাত যে করছেন জেহ যদি ঠিক মতো করতেন সব অপরাধীর আগে রসুলের দুশি এতদিন হয়ে যেত হলো না কেন দুশ্মনের ফাঁসির দাবি করবেন কখন আপনার ঘরে যে নবীর দুঃমন আপনি যে নবীর দুঃখনই করেন আমরা দাড়ি কই টুপি কই পর্দা কই দাড়ি কই খানা কই আপনার টাকায় কেন আপনার ছেলে নামাজ করে না দুশনের বিচার না? এত সোজা মাপ চাই। মুসলমানের মুমিনের মুমিনের প্রতি টান এজন্য গোটা বিশ্বের মুমিন ঘোষণা আল্লাহ দিয়েছে যা মুসলমান তোদেরকে আমি আল্লাহ ফিডামো আল্লাহ নিজে নাইমাই ফিডাইবে না বেইমানের হাতে লাঠি দি মোড়াত্রে কারণ দুইটা অন্যায় যদি করো দুইটা অন্যায় যদি করো তাহলে আমি আল্লাহ তোদের দুর্বল চেহারা দেখলে বুঝা যায় না একজনে তেতুল খায় তেঁতুল ভাই কেমন লাগে ঠোঁডের মিস কলে বুঝো না আপনি কেমন পাক্কা মুসলমান আপনার চেহারাায় পরিচয় আসবে না কি বুঝবো আমরা তাহার যদার আল্লাহ আমাদের ইমান আমল হেফাজত করুন সিল্কের আমল হাসরের ময়দানে ওজনই হবে না আল্লা বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি আল্লাহর সাথে অংশীদার বানাই হাসনের ময়দানে এরকম বান্ধার কোন শির বড় মারাত্মক গুনা লোকমানে হাকিম তার সন্তানকে বলেন শির এটা খুব ছোট গুনা না মারাত্মক শির শব্দটাই মারাত্মক একটু বুঝেন ভালো করে বুঝেন শিখ এক মারাত্মক আবার বলেন জুলমুন জুলুম আর এক এরপরে বলেন জুলুম না শুধু জুলমে শিরিক মারাত্মক জুলুম ইন্না লা জুলমুন জুলুম তিন প্রকার জুলুম কয় প্রকার এক প্রকারের জুলুম ক্ষমা নাই যেটা আল্লাহর সাথে গরমে আল্লাহর সাথে অংশীদার করা সিরকের জুলুম হলো আল্লাহ কথা বুঝলেন তাহলে সিরকের বিপরীত আল্লাহ একজনকে বিশ্বাস করার নাম তহ এ তহিদ তিন প্রকার তহিদে রবু বিয়া তহ তহিদ আল্লাখ করেন মায়ের গরমে দশ মাস কে লালন পালন করালেন আল্লাহ বলেন এইটা তোর প্রতিদিন প্রত্যেক নামাজের রাখাতে রাখাতে তোরে ট্রেনিং দিলাম তুই বারবার বলতেছো আমার রবকে রবকে আল্লাহর মতো রব আর কেউ আছে নাকি নাই নাই কেমন রব আমার আল্লাহ বলে আমার রব শুধু মানুষের জন্য নানা রব আল্লাহ মাছের রব আল্লাহ সব প্রাণীর রব আল্লাহ দুনিয়ার মানুষ লালন পালন আল্লাহ কেমন করেন পিপিলি লালন পালন কে করেন গো নদীর মাছের কে খাওয়ায় পালন ওটার দৈনিক খানা হলো দৈনিক খানা ওই প্রাণীটার মোটা তাজা চল্লিশটা হাতি খাওয়া পৃথিবীর বহা সমুদ্র আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর বড় বড় সমুদ্রের ভেতর একটা মাছ আছে নীল তিমি নীলতিমি নীল তিমির দৈনিক খানা হলো কত হাজার টন চিংড়ি রপ কয়জন দেখছেন নি আমার আব্বা আমার মা কত আপন আছে এর থেকে কেউ আপন এসব স্বাস্থ্যকর্মী আমার আল্লাহর কেমন রব। মন মেজাজ খারাপ আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি বেজার কারণ গাই ওদের অভাব আছে আমি আল্লাহর কোন অভাব নাই Al-Fukarāu ila Allah Allahu huwa al-ghumiyyul Allah Allah al <speaking Allah mubarak naam hai Allah Allah Allah কাম হাহ তু মে মূ হাহি তু মে মা শ হর গো রিদ নে তু তো হো না নিহার খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির ঘটনা সারা রাত বলি শেষ করা যাবে না মদিনা থেকে ভারতবর্ষ যখন কালেমার খেদমতে আসলেন ইতিহাস লেখে মহিনুদ্দিনের নিজ হাতে কালেমার খেদমতের কারণে ছিয়ত্তর লক্ষ হিন্দু কালেমা পড়েছে কিতাব কুলা দেখাই দম ভুল হতে পারে তুমি সাধারণ পাবলিকেরা জানাই কি হচ্ছে যত মানুষ কবিরা গুণা করতেছে সব সুনা তুমি পাইতেছো মাওলা আমি তো পালায় থাকি না আমাকে বলো ভুল হতেই পারে ধরায় দাও সেটাকে সমালোচনার পুঁজি বানাও কেন বানাবার কারণ আছে কপাল তোর পূর্বে আল্লাহ আমাকে কবুল করে নেবে এমন একজন বন্ধু পাইলাম না যে ভুল ধরাই দিচ্ছে বাস দিতে পারে বিসমুল্লা ছাড়া বাইরা আমার মহিন উদ্দিন চিস্তি আজমিরি ঘরে গিয়ে খুব আনন্দ মা ডাকায় রে ময়নুদ্দিন এ তোর আনন্দ কেন কে মা আমার হাতে ছিয়ত্তর লক্ষ হিন্দু কালেমা পরেছে খুব খুশি লাগবে মা দিয়া কয় রে মরাইনুদ্দিনে এই গর্ব তো তোর নাই গর্ব আমি মা তোমার না গর্ব আমি মায়ের মহিনুদ্দিন বলে হ্যাঁ তুমি আমার মাতোমার আমার কিছু না মা কয় মা একটু বলো কি মেহনত কি মোজাহাজা করেছো মা ডাকিসে বলে মহিনুদ্দিন আমাকে আল্লাহ কবুল করার কারণে তুই যখন আমার গরমে চলে আস আমি কোনো দিন যুদের নামাজ করিনা শুধু আমি মার বুকের দুধ দিন তোরে পান করাইছি একটা ফোটা দুধ বিনা ও তোর মুখে দেই না এত সোজা পৃথিবীতে যত দামি মানুষ পেয়েছেন প্রত্যেকের আজকে সেই মাইনুদ্দিন আজমিরি গালি দিচ্ছে আর আমি তার ঘটনা বলতেছি কেসা কাহিনী রস করতেছি তা সোনা বন্ধের গান গাবো না ভাইরা আমার আল্লাহ আপনি তেমন প্রয়োজন মিটাই দিতেছেন কে বিরক্ত হচ্ছেন দুনিয়ার মানুষের কাছে দেখো যার কাছে চাও একটা টাইম আছে টাইম আছে না ওরে খোদা টাইম ছাড়া গেলে চামড়া খুলল আল্লাহ বলেন আমি তোর কেমন হাজির ঘুমের মধ্যে আল্লাহ বলেন এক আয়াতে বলেন তুই ডাক দিবি জবাব দিব আর এক আয়াতে আল্লাহ বলেন উদুুন আল্লাহ বলেন ও বান্দা আল্লাহকে ভালো করে ডাক ডাকেন উদু রব্বাকুম তাদর খুফিয়া ও আল্লাহর বান্দা আমার আল্লাহকে যখন ডাকবা তখনই আল্লাহ জবাব দিবেন ডাকবেন দরজা খোলা কখনো বন্ধ এই হলো তাউিদে রুবু বিয় রেন একজনকে দুই নম্বরে তাওহিদে উলুহিয়া অর্থাৎ এবলাহি একজন আল্লাহ এই আল্লাহ যে সাথে আর কোন অংশীদার নেই যত ইবাদমাত্র আল্লাহকে ঢুকানো যাবে না আল্লাহর এবার আল্লাহকে নামাজ পড়ো আল্লাহর জন্য কোরবানি করো আল্লাহর জন্য যারা আল্লাহ ব্যতীতন্য কে ডাকে এদের কাছে কোন দলিল নেই কোন দলিল না খ্রিস্টানরা তিন খোদা মানে তিন খোদা ইসা নার সন্তান স্ত্রী নজুবিল্লা কি আমার খ্রিস্টানের জিগেবেন তোর ছেলে মেয়ে যত গাইকে তিন খোদা যারা মানে দুই খোদা মানে গরম বেদ বাপ কয়জন যদি বলতি মা কয়জন এটা মানায় বাপ কয়জন এটা কেমনি বললি বাপ তো একজনই হয় ওই যা চাওয়ার আল্লাহর কাছে চাও যাকে শ্রেষ্ঠা দিবে একমাত্র আল্লাহর জন্য আর কাউকে না এটাকে বলে তাও সেই দেওলো আর একটা হলো আল্লাহর গুণের মধ্যেও তোমার বিশ্বাস করতে হবে আল্লাহর আল্লাহ এককভাবে এককভাবে ক্ষমতা আল্লাহর জন্য। এখানে নাই। আল্লাহ একটার গুণ হলো রাজ্ এই রাজ্জাক রিজিকদাতা আমার আল্লাহ এর মাঝে কারো অংশ নেই অতএব টোটাল কথাই শিরকির গুণার থেকে বাঁচে তাও হিদের মজবুত করে নাও আল্লাহ একজনের বিপরীত সিরিখ গুণা করা যাবে না কাউকে আল্লাহর মতো মনে করা যাবে না আল্লাহর স্থানে কাউকে বসানো যাবে না আল্লাহকে যেভাবে দ্বারা কমল নষ্ট হয়ে যায় এই সিরিখটার কয়েকটা ভাগ করছে আবার ভিন্ন ভাষায় সিরকে জলি সিরকে কফি, ভিন্ন ভাষায় শিরকে আকবর সিরকে আসব সবগুলোর সমষ্টি মুফাসম্বারে শিরিখ চার নাম্বারে ফিল হুকুম পাঁচ নাম্বারে ফিল ইবাদাত শিরিক ফিল কুদুরাত কাকে বলে একটু একটু বলি ছেলে দেওয়ার মালিক পীর নবী নবীর তো ছেলে ছিল না যদি কোনো ব্যক্তি ছেলে সন্তান দিতে পারতো তো এই দেশে কোনো হিজলা থাকতো না ঠিক নেই ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা তুমি মাত্র নাপাক পানি দিয়েছ তোমার স্ত্রী এটাকে বহন করতে নিস এটা আমানত রাখতেছ দোষ দিলে তোমার মূলত তোমারও দোষ না স্ত্রীরও দোষ না কুদরতি ক্ষমতা কার শত বছর আগে আরো বেশি আগে একটা শত বছর পরে এই বেড়ে যাবে যেটাকে বলে বার কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো হয় যেদিন থেকে কদমের স্লোগান শুরু হয়েছে ওই দিন থেকে আমার আল্লাহ আসমান ইনজেকশন জারি করে দিলেন একত্রে দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা কথা না কয়না দুনিয়ার সব সংসের চালাকি আল্লাহর কাছে চলবে তুই কেমন বন্ধ করবি নমরুদ দেখে না আল্লাহ তার মাধ্যমে ইব্রাহিম নবীকে বাটাই দিল কথা বুঝেন নেই মেলথাস তমাজ বলে জন্ম নিয়ন্ত্রণ করো মানুষ সমস্যা মানুষ সমস্যা খানার জায়গা নাই থাকার জায়গা নাই মানুষ যদি সমস্যা মনে করো তোমাকে আমি প্রশ্ন করি তুমিও মানুষ তুমি আগে মর এই তুই আগে মানুর যদি সমস্যা তুমি কি কুত্তা না মানুষের সমস্যা ও নিজের দ্বার বেলায় শো অঙ্গালের ভাষায় পয় নিজের বেলায় টানিস পরের বেলায় বাইনা নরিস কপাল বড়া ইসলামের দুঃশন রিজিকের মালিক কেতলু নারু জুকু হুম একটু মজার কথা আল্লাহ বলেন ওদেরকে রিজিক দেই তারপরে তোদেরকে দেই নবীজি বলেন দুর্বল কারা দুই শ্রেণীর ফ্যামিলিতে দুই শ্রেণীর মানুষ দুর্বল নারীরা আর বাচ্চা এবার বলেন মানুষ সমস্যা বেশি হলে খাবে কি দুই সন্তানের মা বাপ গরিব নাই নাই দশ বারো জন সন্তানের মা বাবা তাহলে কে দেন মেয়ে দান করেন কেক সুকুর আউ মিটু হু দু ইনসা ভাইয়া যুমস উ আকিমা ইন হু আমি মুদী আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আল্লাহ আমি আল্লাহ কাউকে আমি ক্ষমতা জালাল তুহি কাদের তুহি মের গাহাদুদরাত এক নাম্বার দুই নম্বরে শিরিখিল গাই পের এলেন কার আছে আর কেউ এনে মনে মালিক আর কেউ গাইব জানে না আমার নবী গাইবে জানলে কি আমার বীর বাবা জানে কেমন জানছে কায় হুজুর শুনে আমি আমার বাবার দরবারে গেলাম বাবার দরবারে গিয়ে দেখি বাবার কেমন বাবা পাইছি আমি বাবার সাথে দেখা করার আগেই সকাল বেলার ঝগড়ার খবর বাবা কেমনে জানলো তাহলে এটা আমার সাধারণ বাবা না এই বাবাই হলো আমার কাবার কাওয়া। সকালে ম্যাডামের লোক ঝগড়া করছি বাবায় এখানে জানল হ্যাঁ গাইবের মালিক হ্যাঁ আল্লাহ কি বলেন কুল্লা আপনি জানা দেন আসমান জমিনের বাসিন্দারা একদিন আবু বকর ওমর ওসমান আলী হয় এর মধ্যে তিনজন ওমর ওসমান আলী রাজওয়ানুল্লাহ আলহিমাজ এদের ইন্ত হয়েছে শাহাদাতের ইন্তেকাল তরবারির ইন্তেকাল কথা বুঝেন কিন্তু আমার প্রিয় নবী এবং আবু বাকর সিদ্দিক রিয়াহু আনহুর ইন্তকাল তরবার কথা বুঝেন নাই প্রশ্ন হল তিনজন সাহাবি ওমর রাজি আল্লাহু আনহু ওসমান রদিয়াল এবং আলী রদি আল্লাহু আনহুর ইন্তেকাল মর্যাদা শাহাদাতের পেলো কিন্তু বিশ্ব নবী কেন পাবেন না আবু বাকর কেন পাবেন না কেমনে বলে আবু বকরের ইন্তেকাল এমনি হয় না ইন্তেকাল হয়েছে একটা চোখের পানি বিষের বেদনার কামনা ওই যে হিজরতের পথে সাপে কেটেছিল পাহাড়ের গর্তের ভেতরে ওই লালা মোবারক লাগাই দিছিলেন ইন্তকাল হয়ে গেল আর এই বিষের বেদনার ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল এরপরে রইল আমার নবী নবীজির ইন্তেকাল হল বিষের ব্যথার ইন্তেকাল বিষের খানা নী বিষ মিশ্রিত একটা লোকমা দিলেন দ্বিতীয় লোকমাটা দেওয়া মাত্র জিব্রাই ধরি সে বলেন নবী আর একটা লোকমাও দিবেন না খানা বোতরে বিষ খানার ভেতরে বিষ কেন নবী দেখলেন না বলো যুদ্ধির ময়দানে আম্মা জানা আয়সা কিনিয়ে নী গেছে বিদায়ের পথে আম্মা আসার গলার হার হারাই গেছে নবী চলে আসছেন আয়েশা একটু পরে আসছেন নবী আমি আল্লাহ সাক্ষী দিলাম আয়সা পুর পবিত্র কোনো সন্দেহ করবেন না নবী ও বাঙালি জবাব দাও আমার নবী যদি গাইবের মালিক হইতেন কয়েকটা কবরে আজাব হয় দাঁড়াও একটু দোয়া করে আল্লাহ আজ করে দিবেন ও বাঙালি এবার জবাব দেও। তারা তো বলবে রে হাফিজ ভাই নবী যদি গাইব নাই জানে দেখলেন লাগননি ব্যাস এইবার গালি দাও কাফের কাফের কাভের সব ফেজালের এক জবাব মা আল্লা বলেন না শুনেন না থানার বিষ্ণবী কেন দেখেন না দেখাই নাই কবরের কেমনে দেখেছে আমি আল্লাহ দেখাইছি নবী দেখেছে কিলাকিলির দরকার কি পাঁচ প্রকার <clicking> <verses pian Bill Kadde> <Cruise> আল্লাহ সব জানেন আমিও তো জানি একটু আগে আমরিকায় কথা বলছি সব খবর জানছে আমিও জানি আল্লাহ দেখেন কথা কেননা কেন আল্লাহ তা আলা বলেন তোমার অন্তরের খবর আমি শুনি আমি আল্লাহ পাক তোমার কল্পনার খবর জানি এ খবর আর কেউ জানে না আমার দিলের খবর অন্য কেউ বলতে পারে না मालिक केमीफ पढ़िल कल सी तीन चार नम्बर चल इनकम इला मुनीन एक दाता शिरिक फिल हुकुम बलते हुकुम के ज़त सकाल बलाफा पड़बी तेर तस्वीर जी की भाग्य चाखा घूरी गुम होना घुम उठते उठते सूर्य লাল মরতাম গেছে কথা বুঝেন না আল্লাহ খালি আমি দেয় আল্লাহ কি চোক নাই শির খালি আমারই দেখে আর কেউ রে দেখে না এরে আল্লাহার বান্দা তাকে বলে সিড়ি ফিল হুকুম পাঁচ নাম্বারে সিড়িখিল নামাজ পর শেষ দা করো একমাত্র কাকে করতে হবে কে পাবেন আল্লাহ কয়জন আর ওজনে বলেন সিজিদা করবো না গাইজিদা করব ইল্লা মানে কি কয়জন আল্লাহ ুল্লাহ পাবে আল্লাহ শেষদা পাবেন গাই পাবে না পীর মাজার দরগাহ এটি আল্লাহ না গাইুল্লাহ শেষদা কি আল্লাহ পাবে না গাইরুল্লাহ গাহিরুল্লাহ একমাত্র Sijidah karbuna gairullah Sijidah karbun illallah La ilaha illallah La ilaha illallah Mohabbat La ilaha illallah La ilaha illallah لا إله إلا الله أسمى زومين غير الله باہر قربط غير الله زين فرشت غير الله مازر بازر غير الله درگ درگ غير الله لا إله ইন ইন ইন লজদা করবো না গুল্লা সিজদা করবো ইনল্লা La ইন ই ইলাহ ইম্ল ইলাহ ইম্লা দিন থাকিতে ইহ ইম ল বল আখেরাতে দুনিাে আখেরাতে দুনিাে আখেরাতে চাু জ�ে ভালা দিন তকে ত�ে লা ইলা ইলা ভাই ভোলো লাহ ইাহ ইলাহ ইহা ই তুই তার কথাটা ভবিষি নে ক খো ভবিষি নে যে দিন দুঃখে आश्रबे जे ও না আমবিনে পরো কালে ও না আমবনে ও না আমবনে দু জাহানে বন্ধু কে দিন থাকিতে তে লা ইলা ইলা বলো ভাই বলো লা খারাপ লাগে আপনাদের জিকির করবে বিশ্বাবা আমরা কেন জিকির করা কার আদেশ হ্যাঁ পাবলিক জিকির কার হুকুম এটা যদি আল্লাহর ভাগে দাও তম গো কপালে আল্লাহ নাই না আল্লাহর নাম ভাই আমার পাঁচ নাম্বারে হলো সিরিক এবার এবারের উপযুক্ত কে ভালো করে মনে রাখবেন চার গুণা মানুষের আমল নষ্ট করে দেয় তিনটার কথা বলেছিলাম দুই নাম্বারে গোস্তাখিয়া রসুল কয়েক নম্বরের সাথে বেদি করার কারণে মানুষের জীবনের সব আমল বড় الله يقول يا أيها الذين آمنوا لا ترفعوا وسواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون بعد آمر الله تعالى يقول إنه ممين নবী যেখানে হাজির ওখানে নবীর থেকে উঁচু আওয়াজে কথা বলিও না হারাম নবীর সাথে বেয়াদুবি করলে নবীর সাথে করলে। জীবনের আমার খুব মোহাব্বত করেন আর আমার ছেলেরে গালি দেন খুব আদব হ্যাঁ নবীর জন্য জীবন দিতে রাজি সাহাবায় কেরানদের গালি দেয় এরাও বেয়াদব আবার আস্তে কয় যে সম্পর্কে আল্লা বৃদ্ধাচরণ করাও সম্পূর্ণ হারাম এরে আল্লাহর বান্দা আল্লাহ যেই সাহাবায়করামদের ব্যাপারে বললেন আন আনী উপস্থিতিতে আরে নবী কেন আমাকে মাথার মুখট হাট আজারের হুজুর এখানে যদি আয় অন্তত আমি আমার কথা বলি আমি চেয়ারে তো বসে থাকবো না তো নবী যদি কেউ মনে করি এখানে আসছে तलाा लगा चुप कर बसे आबीबे रे আছে কেন বলে তার কণ্ঠ আওয়াজ বড় আল্লাহ করেছেন হারাম, আল্লাহর নবী বলেন না না ও সাবেদ বিন কয়েস তোমার উপর আয়াত নাজিল হয় নাই তোমাকে আল্লাহ হেফাজত করেছেন তোমার উপরে কোনো আওয়াজ নাই তোমার একটা আওয়াজ। आवाज हटात करा बसे बंदा नबिर प्रिय वक्ति भरे दी पीछने चौकाट आ घर এক পাও ভিতরে আর এক পাও বাইরে এর মধ্যে কানে আওয়াজ গেছে নবী বলছেন বসেন ডাইরেক্ট বয়ে গেছে পাওটা ভিতরে ঢুকায় নাই আর পাও নাড়ায় এর নাম সমস্ত আমল বরবাদ করবে তিনটা অপরাধ এক নম্বরে সির্ক লম্বা আলোচনা করে শুনাইলাম সির্কের ব্যাপারে দুই নম্বরে নবীজির সাথে আদবি। কথা বলা যাবে না নবীর সাথে দেখছেন নবী বলেন হাসান হোসাইন আমার কলিজা আজকে হোসাইনের আছে নি। হাই হোসেন হায় হোসেন সামনে মহরম্ম আসতিস একদল এক দল বেলেট লাগায় সুতায় ভাইট দিয়ে রক্ত চড়ায় হায় হোসেন হায় হোসেন ওরে কপাল নামটাও করে বলতে জানলি না হোসেন কোন নাম না আদবের সাথে নাম বলো হোসাইনু একজনের নাম আবুল কালাম এরে যদি কয় রে কাল্লা আদব ওইলো হায় হোসেন তোমার খালা তো ভাই হায় হোসেন কোন হিংসা নাই রে ভাই তুমি অত আমরা খবর দেখতেছি ভাই হোসেন বইলা যারা রক্ত ঝড়ায় গালে দাবিও নয় টুপিও নাই খবর নিয়ে দেখো ফজরের নামাজও না। জীবন দিল গাইরুল্লাহ পূজা বন্ধ করার জন্য আর তুমি গাইরুল্লার পূজা করতেছ মুসা নবী রাস্তা যায় লম্বা হয়ে যাইতেছে নাকি আর দু চার মিনিট জিকির করতেছ আসতে চার শত বছর কথা বল তোমার মনে কোন আশা আছে নাকি বলে দুইটা আশা এক নম্বর बी पानी गिल्स नहीं इसे देखे, देखे। बुजुर्ग दुनिया में মুসা মুসানবির একটু মেজাজ গরম আপনারা জানেন আল্লাহ বান্ধার উপরে কেন বেঞ্চি করছ চারশো বছর তোমার ভুলে নেয় তুমি পানি চাইলো পানি না খায় নিয়ে গেলা। আল্লাহ বলেন মুসা আমার তুমি বুঝো না একটু জবাব দাও চার শত বছর আল্লাহ আপনি তো দিয়েছেন মুসা তুমি একটু হিসাব দাও যে আল্লাহ চার শত বছর পর্যন্ত আসমানি খানা দিতে পারবেন ওই কি এক গিলাস পানি দিতে পারেন না আমার কাছে কেন চাইল আমি টাকা লাগবে আর কি আরো কিছু কমুকদিন আমার আদালতে যাই বুঝেননি গরিব মানুষ বাদশার হুকুম বুঝেন না হটকালেকশনে গেলে কি ভাবার রিক্সাওয়ালারও কি ভাবার উপরে গাছ লাগাও কেন ফল হবে তুমি খাইতে পারবো কে জীবনেও না এত কষ্ট বুড়া বয়সে কেন করো কে লাগাবো আমি খাইবে সামনের লোকেরা কারণ আগের মানুষ লাগাইছে আমরা খাইছি আমরা পরবর্তী প্রজন্ম খাবে আগের দিনের মানুষ ফল লাগায় বছরের শেষে ফল পাইতো গাছ লাগা আমি জাগাত নগদ পায়ালাইছি বাদশা আর হাজার খুশি হয়ে দিল বুড়ায় বাদশা মানুষ জীবনে ফল গাছ লাগায় বছরে ফল পায় মুমিন নামাজের খবর নাই বলে হুজুর গোছে ভালো আসি দেল পরিষ্কার বলেনি আজকে বড় দুঃখ লাগে মুমিন কোরআনের কথা হবে নবীর সুন্নতের আমলের কথা হবে এখানে বৈশাখী মেলার প্রয়োজন কি তুমি মুসলমান আর তুমি বলো যে আমিষ্কার এই এরাই ওয়াজের শেষে মোনাজাতের পর ফাঁকে ফাঁকে মোবাইল চুরি করে হ্যাঁ ফ্রিজটা নেই মোবাইল কত বান্ধব কি মানি ব্যাগ দেখা মোনাজাত আল্লাহর গজবের ভয় নেই ঘুমের ঘরে যে তোর চোখ অন্ধয়ে যাইতে পারে তোর ভয় লাগে না তিনেও ন তোর উপর আল্লাহর গজও বাঁচবে যদি তাও বানা করো বাদশা কইছে আমার কাছে যাইস কি দু চাও তাই ওই গরিব যায় দেহে বাদশার রা সিংহাসনে নাই হে মসজিদে কোথায় কি জানো তি গরিব হুদাল লাগা করে খোদা আমি তোমার কাছেই তুমি খোদার্লাগ তুমিও তো বিক্ষোভ তোমার দ্বারা আমি হুদা দরকার নয় যেই খোদায় তোমারে দেতে পারে আমারে পারে না তোমার কাছে আমি খাওয়া খাওয়া কি দরকার আমি খোদার্লাগে যদি প্রায় মনে করো কার কাছে চাইবা আল্লা বলেন বান্দা দরজা খোলা আছে চাইতে দেরি হবে আমি আল্লাহ বান্দা তোরে দিতে দেরি করব। ওরে মমিন নবির আল্লাহর কাছে যত আল্লাহ তত খুশি হয়ে যায় যারা চেয়েছে আল্লাহ তাদেরকে কাছে চাও আল্লাহ জীবনে বহু অপরাধ করেছি আর অন্যায় করব না আল্লাহ নবী একদিন সাহাবাই করামকে বললেন আর্থাৎ রু নামাল জানো গরিবকে অসহায় কে সাহাবায় কাম বললেন কলু মানলা বীরহামাল না। থেকে গরিব আসনের ময়দানে ওই ব্যক্তি হবে যার নামাজের আমল আছে রোজার আমল আছে জিকিরের আমল আছে হঠাৎ করে দেখা যাবে কিছু লোক তারে গিয়া ধরছে বলবে আল্লাহ এই ব্যক্তি আমার দুনিয়ার ভিতরে সদায় নিচে টাকা দেয় নাই আজকে আমার টাকা দেওয়া লাগবে দেয় নাই টাকা চাই আল্লাহ পাওনা দিয়ে দাও ফেরে তারা কিনা বলে আছে বলে পাওনা দ্বারের নেক দিয়ে দাও নেক দিয়ে দাও ন্যাক দিয়ে দাও পাওনা দ্বার এখনো বাকি আছে ও আল্লাহ পাওনা বাকি ন্যাক তো নাই আল্লাহ অর্ডার করবে পাওনা গু তার আল্লা বলবেন এই বান্দাকে জাহান নামের শিকল লাগায় জাহান নামে নিয়ে যাও নবী বলেন এর মতো মোফলেসার অসহায় থাকবে না কারণ ওই ময়দানটা আবার কঠিন कत कर कर नाम ना ना, करो तुम चार गुण छो कलो नाई तुम कबुल करो तीन टापरा शीर्क गुणा क्या नम्बर नबीर शहने बेहदी कर দাড়ি লাম্বা কর দাড়ি রাখতে পারো নাই কোন দুঃখ নাই কিন্তু যারা বলে দাড়ি না রাখলে হবে কি এরা বেয়া দি করে ফেললো খাবি না বলে খাইলে কে ফিরাবে সমাজ এরকম নবী বলেন এটা আমার সাথে গোস থাকি বলেন আসন খানা খাবি না অন্য তরিকায় বসে খানা খাবি আসন দিয়া খানা খাওয়া সুনতের উল্টা নবীর সাথে বেয়াদুবি করলে সবসা আর কি হতে পারে নবীজির নাউজুবিল্লা দাঁড়িয়ে ছিল ছাগলের মতো। নাউজুবিল্লা কি দালালি ডুবছে জোরে তিনটা অপরাধের কারণে আমল নষ্ট হয় একজনে বলেন গুনা কেমনে সারি নবী বলেন বেশি বেশি তাহাজুত পরুমাম কোন সময় ঘুমের ঠালা তাহাজ পরমুদুরের কথা হজুরি টান টান বুঝেন না কারণ বলছেন যদি তাহার যুদ করো গুণা কমার একটাই পথ তাহারুদ করো নফল এবার বেশি করবে রাত্রে উঠার যদি অভ্যাস না হয় এশান নামাজের ভিতরের আগে দুরাকাপ তাহারুদের নিয়তে সুন্নত করে নাও নফল করে নাও এর দ্বারাও তাহার যুদের সব আল্লাহ উম্নামায় দান করবেন ওরে নবীর উম্মতের দহ তহবার দরজা আল্লাহ খুলে রাখছেন ওরে নবির উম্মত পাঁচ অক্টো নামাজ পড়ো তাহাযুত পরোরা সন্তান কন্ট্রোল করো সন্তান কন্ট্রোল করো এরে যুব মদের আড্ডা কান্দার আড্ডা জুয়ার আড্ডা পাশের আড্ডা লুড্ডুর আড্ডা ক্যারাম বোর্ডের আড্ডায় যাবিনা জবাই যাবি জবাই হুজুর কে করবে জবাই তুই যারা ওটা তো জবাই দিবে দশ দিন খাওয়াবি সালাম একদিন খাওয়াবি না জবাই জবাই অধিকাংশ যুবকের এইরকমই তো হত্যা হচ্ছে বন্ধু জবাই করে ফেলছে ঠিক নি বাঁচতে চাইলে বাবাকে বলছি সন্তান নাও কপালে লেখো আল্লাহ না করুন একদিন তোমার সন্তান ছেলে হবে গুলশান হামলার আসামি আর তোমার মেয়েটা হবে ঐশ্বীর মতো বেশ অনুরোধ করে বলি ও মা ও পড়াও। হাফিজুর রহমানের চিন্তা করো করে নিজের চিন্তা করুন কিন্তু আল্লাহ না করুন হাসুরের কঠিন ময়দানে আপনার ছেলে যদি বিপদে পড়ে যায় আপনার মেয়েটা যদি বিপদে পড়ে যায় আপনার স্ত্রী যদি বিপদে পড়ে যায় কপালে লেখ রেকর্ড করো তুমি बार चिल्ला दिला, एक बैशाख पागरी लगाओ से स्त्री अपराधे कारणगारे ना दादाइया जबाब ना दे पर्त जानना दरजा खोला हेना নিজে না মেয়েটা পর্দায় চলে জবাব দিতে হবে মা বাবার মা বাবার আজাব হবে দ্বিগুণ হবে কেমন মা বাপ যে সন্তান কন্ট্রোল করতে পারেন না আপনি মা বাপ নামের কলম করে মা বাবা অনুরোধ করে বলি সন্তানকে কন্ট্রোল করো কোরআন পড়াও পাঁচ নামাজ পড়াও আল্লাহ সোহবত নাও দেশে বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে যেও ও যুবক তোমার পায়ে হাত রেখে বলি তোমার মতো যুবক দাঁড়িয়েলা নামাজি আছে না নাই এই যে গত অগস্টে বাইশ তারিখে খুলনা বয়ানে গেলাম বয়ান করার আগে আমি মসজিদে বসে আছি হঠাৎ করে আমার সফরের সাথী বলে হুজুর ওই যে মসজিদের আসো আসতে দাও যুবক আমার সামনে এসে গত মাসের বাইশ তারিখ আমার সামনে এসে যুবক ফোফায়ে ফোফায়ে কান্না করে মাথায় টুপিয়ার দাঁড়িয়ে আর লম্বা জামা আর মোবাইলটা ওপেন করে আমার সামনে দেখায় হুজুর দেখেন আমি তাকায় দেখি মোবাইলে একটা যুবকের ছবি হুজুর আমি একটা গরিব মানুষ তুমি কি করো বলে আমি মানুষের বাড়ির বেল্ডিং এর রং লাগাই রং মিস্তরি আমি একটা না মানুষ জান আমি গান ভালোবাসি বড় একটা ডেস্কেট কিনছি ওইটা সাউন্ড বাড়ায় এবার। আর বললাম ও দোকানওয়ালা ভাই নিউ মডেলের গান আমার মেমোরিতে যখন মেমোরিতে গান লোড করলো মেমোরি আইনা যখন আমি বক্সে ছাড়লাম পাওয়ার বাড়ায় সারলাম মডেলের গানগুলো গুলো শুনতেছি হঠাৎ করে দেখি ওই গানের মাঝে একটা বয়ানের আওয়াজ বেজে উঠল আমি বড় লজ্জা পেয়ে গেলাম হায় হাই এলাকার গান শুনি। এখন যদি আওয়াজ আমি তাড়াতাড়ি কেমনে আসলো জানি না ওই মোবাইলওয়ালা দোকানওয়ালাও জানে না আমি বাড়িতে গিয়া ওই বয়ানটা বের করে কয়েকবার শুনলাম হুজুর আল্লাহর কস মসজিদে বৈশা বলতেছে বাইশ তারিখ গত বছর হুজুর ওই মোবাইলের বয়ান যতই শুনি কেন যেন আমার ভিতরে একটা ভাবনার সাগরে পড়ে গেল দেখা করলাম আমি একটা টুপি কিনলাম জামা করলাম আমি অদা করলাম আর এক নামাজও সারবোনা গান আর শুনবো না শুনলাম তালাশ করা শুরু করলাম হুজুর খুঁজতে খুঁজতে ঠিকানা পাইলা দুই দর্শনে জামালপুরে আপনি বয়ান করেছিলেন আপনার নাম শুনলাম আপনি নাকি আসবেন আসার পরে গত মাহ ফিলে আমি পাশে গেলাম দেখার সুযোগ পাই না যত সামনে যাই ভয় পাই না জানি এবার কোন বেহাদি হয়ে হুজুর আজকে আপনার কাছে আসতে ভয় পাই আপনি আমার মাথায় একটু হাতটা বুলে দোয়া করে দেন আল্লাহ আমাকে হেদায়তের প্রতি আর যেন আল্লাহ গুনার প্রতি ফিরায় না দেয় একটু মাথায় হাত গুলায়বীর রাখো তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজ স্কুলে নাই কলেজে নাই তুমি কেন পারো না তোমার মতো দাঁড়িওয়ালা যুব শিবপুর বাজারে কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না নাই তুমি কেন পারবানা তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি দেখো ব্যবসা করে চাকরি করে র্যাবার্মি পুলিশ বিডিয়ার অভাব নাই তুমি কেন পারবানা রে বাবা এরে আল্লাহর গোলাম যুবক মনে করছো টুপি মাথায় টুপি মাথায় দিলে মাথা গরম তোমার থেকে কম বুঝিনা লম্বা জামা পড়ালে শরীর গরম তোমার থেকে কম বুঝিনা দাড়িটা লম্বা করালে যৌবনের স্বাধীনতা হারাই ফেলবো তোমার থেকে কম বুঝিনা বাবা না চাকরি আছে কারণ কৌমিমাত ছি কমিতে পড়ার পরও সম্মান কমে না করো আর নামাজ না তোর সহ্য করে পড়ো মুরব্বীদের সাথে ভালো আচরণ করবা মা বাবার খ্যাদ করবা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না কোনো বন্ধু সবার কপালে হ্যাঁ আসবে না সবাইকে আবার নিয়োগ করতে পারবে না সবাই জান্নাতেও যেতে পারবে না আল্লাহ যাকে কবুল করবেন সেই তো অবার নামাজে যাবে আমি আশা করি সবাই নিয়োগ করবো সিঁড়িকে বিনা করবো বা ওই মা বাবা সাথে দেয়াদুলি করবা না নদীর সাথে কোনো দেয়াদি করবা না পাকা তাও নিয়ত যদি হল। কাটি নিয়তের দুটো ভাত ওরাকে দেখায় আসে দেন আয় হাতি আল্লাহওয়ালার বন্ধু বানাইবেন আয় নদী শূন্য তুমি করে মোহাব্বত বানাই দেন আয় আল করার শরীর সহ্য করে করার কন্থিক জ্ঞান করে আয়ম্লা কামাই নিজি ব্যবসায় হামাল বলে আয়ম্লা কবার উপরে মুস বুথায় চলার কন্থিক জ্ঞান করেন বলে না আমি